সবাই চায় কেউ পায়না কেউ পা চাহ কেউ পায়না কেউ পা से बेसि चाय जा भूरी गरीब दुखी माल कर चुरी से बेस चाहे जा भूरी गरीब दुखी माल कर चुरी हालाल हाराम से तो कि माने ना हालाल हाराम से तो कि माने सूद घुष छाड़ कि बोझे ना पेट भर ले तबु भरे ना तो मन नजर भरे ना तर चाय सारा खन पेट भर ले तबु भरे ना तो मन नजर भरे ना तार चाय सारा खन तई भेबे भेबे भे भे मरी हाय हा हा हाय सबा चाह के पायना केव पाय সবাই চাহায় কেউ পায় না কেউ পায় এক টাকা দুই টাকা তিন টাকা নয় এ যুগের ফকিরেরা আরো বেশি চায় এক টাকা দুই টাকা তিন টাকা নয় এ যুগের ফকিরেরা আরো বেশি চায় পাঁচ টাকা দিলে পরে মন্দ সে নয় পাঁচ টাকা দিলে পরে মন্দ সে নয় আরো যত বেশি পারো তত ভালো হয় সারা হাজীবন তার ঝুলি ভরে না গান গাওয়া শেষ হয় না সারা জীবন তার ঝুলি ভরে না দুঃখের গান গাওয়া শেষ হয় না তাই বেশি বেশি পেতে চায় আসল ফকির কাহায় সবাই চাহায় কেউ পায় না কেউ পায় সবাই চাহায় কেউ পায় না কেউ পায় কেউ বা হতে চায় বড় ক্রিকেটার লাখ টাকা কামাবে মেরে ছয় চার কেউ বা হতে চায় বড় ক্রিকেটার লাখ টাকা কামাবে মেরে ছয় চার ছকিনার মনে চায় হবে না একাপ ছকিনার মনে চায় হবে না এ কাপ নৃত্যশিল্পী কিংবা পপ গায়িকা বিশ্ব সুন্দরী হওয়ার আশা কত মনে যে বাধে বাসা বিশ্ব সুন্দরী হওয়া দাশা কত মনে যে বাধে বাসা তাই বেশি বেশি পারলে যায় হা হয় সবাই চাহায় কেউ পায় না কেউ পায় সবাই চাহায় কেউ পায় না কেউ পায় প্রেমিক প্রেমিকাদের মনে কত আসা সারাক্ষণ পেতে চায় শুধু ভালোবাসা প্রেমিক প্রেমিকাদের মনে কত আসা সারাক্ষণ পেতে চায় শুধু ভালোবাসা শিরিফার হাত ফের হতে চায় কেহ সিরিফার হাত ফের হতে চায় কেহ প্রেমের মাকে সারা দেহ মজনু হতে চায় কত জনে লাইলি হওয়ার আশা কত মনে মজনু হতে চায় কত জনে লাইলি হওয়ার আশা কত মনে ওই রঙ্গিলা মনে দেখো হায় হা হা হায় সবাই চাহায় কেউ পায় না কেউ পায় সবাই চাহায় কেউ পায় না কেউ পায়। তসলি মানস্ত্রীন চায় সমতা চায় না সে দেখতে এত জড়তা তসলি মানস্ত্রীন চায় সমতা চায় না সে দেখতে এত জড়তা সম অধিকার চায় চায় স্বাধীনতা সম অধিকার চায় চায় স্বাধীনতা লেখে সে যে আজে কত না সে কথা মন গড়া মতবাদ করতে যারি সবখানে আছে তার বাড়া বাড়ি মন গড়া মতবাদ করতে যারিপ সবখানে আছে তার বাড়া বাড়ি সে যে কুলাঙ্গিনী ধরায় হায় সবাই চায় কেউ পায় না কেউ পা সবাই চাহায় কেউ পায় না কেউ পায় ভোগা দিনে শুধু ক্ষমতাটা চায় ভোট এলে চেহারাটা দ্রুত বদলায় ভোগা দিনে শুধু ক্ষমতাটা চায় ভোট এলে চেহারাটা দ্রুত বদলায় ভোটের গাংজ বিশেষ হয় গাওয়া ভোটের গাংজ বিশেষ হয় গাওয়া নেতা মহোদয় তব হয়ে যায় হাওয়া আজ এমপি কাল মন্ত্রী হবে গাড়ি বাড়ি কত কিছু বানাবে কাল মন্ত্রী হবে গাড়ি বাড়ি কত কিছু বানাবে কত স্বপ্ন দেখে এসে সদায় হা হাহায় সবাই চাহায় কেউ পায় না কেউ পায় সবাই চাহায় কে কে না কতজনে কত মনে কত কিছু চায় মমিনেরা দেখো শুধু আল্লাহকে চায় কতজনে কত মনে কত কিছু চায় মমিনেরা দেখো শুধু আল্লাহকে চায় জিহাদের ময়দানে চায় যেতে চায় জিহাদের ময়দানে চায় যেতে চায় কালিমার পতাকা দেখতে যে চায় মোরলে শহীদ আর বাঁচেলে গাজীব সব কিছু মনে নিত রাজি রাজি মোরলে সহিত আর বাঁচেলে গাজী সব কিছু মানে নিত রাজি রাজি তবু কে ভয় না পায় হবাই চায় কেউ পায় না কেউ পায় সবাই চায় কেউ পায়না কেউ পাউ পায় না কেউ পা